গুরুত্বপূর্ণ প্রসারিত প্রেম অপিযুষ রসসাগরে প্রসারিত প্রেম বন্যা এসে কোন উঁচু নিচু সব জায়গা ভরট হয়ে গেছে মহারাজ আমি মহাপ্রাপিষ্ট আমার ঘরে তো বন্যা চলে এসছে গঙ্গা জল আমার ঘরেতেও আমাকে আমাকেও যেন কৃপা করতে চাইছে সমস্ত পাপ ধুয়ে দিতে চাইছে এইরকম একটা সুবিধে মহারাজ তাহলে চৈতন্যচন্দ্র প্রকটে তার যে প্রেম বন্যা চারিদিকে ছড়িয়ে দিলেন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 কী করে তিনি প্রেম দেবেন কেউ বুঝে না বড়জগতের যে এই যে দুঃ জড় জগতের এই যে বন্ধন বন্ধন জীবগুলোর যে বদ্ধ বদ্ধদশা এগুলো জীবগুলো মনে করে বড় আনন্দে আছে কিন্তু গুরুবৈষ্ণব চোখ জল ফেলেন তাদের বদ্ধ বদ্ধদশা দেখে ঊর্ধ্বৌর্ধ্ব লোকে সেখানে বলা হয়েছে ভুর ভুয়া স মহ জনতপসত্য জীবকশাই সিদ্ধান্ত করছেন যত ঊর্ধ্ব লোকে যাবে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 তারা ক্রন্দন করেন কাঁদতে থাকেন জগৎবাসীর এই যে কষ্ট সাংসারিক দুঃখ এগুলো দেখে কাঁদতে থাকেন ওই এদের কাছে এত বড় একটা সুযোগ উপস্থিত হয়েছে কিন্তু এরা এই সমস্তগুলো নিতে চাইছে না বড় দুঃখে তারা চোখের জল ফেলানো প্রত্যেকে আমরা ভাগবত জানি কীভাবে বৃহস্পতিপুত্র অঙ্গেরা ঋষি এসেছিলেন নারদ্জি এসছিলেন বিভিন্ন জায়গায় যেতেন বিভিন্ন জায়গা বিচরণ করতেন সে রাজাকে কীভাবে কী বা করলেন কিভাবে পরবর্তীকালে নারদ ঋষি এসেছিলেন এসে আবার বুঝিয়ে গেলেন অঙ্গিরা ঋষি অঙ্গিরা ঋষি প্রথমে এলেন পরবর্তী সময়ে আবার অঙ্গিরা ঋষি এবং নারদ একসঙ্গে এল এসে তার মোহটাকে কাটালেন রাজন তুমি কার্য কেন তার আগে যে বলেছিলেন যে এ রাজন তোমার হর্ষশোক সমন্বিত একটা ছেলে জন্মাবে কত মানে কেউ বুঝতে পারলো না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 সেখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন কি এমন করলো এই যে দুজন যক্ষের যে দুজন ছেলে কুবেরের যে দুজন ছেলে ইয়াতাহা কিবাহা অর্থাৎ দেবর্ষীর ক্রোধ হলো কি জন্য শেষক কথা বলা হয়েছে আবার এই যে অভিশাপ দিল দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এমন ভাবে কাঁদতে আরম্ভ করলেন পাঁচজন এদের আমরা ছাড়বো না আমাকে বাঁচান আমাদের আর রক্ষানে আপনি দয়া করে বাঁচান সাধু তো দয়াল হয় তার করুণা হলো বললো ঠিক আছে বৃক্ষজনিত প্রাপ্ত হবি অভিশাপ মিথ্য হবে না কিন্তু গোকুল এতে জেখানে অর্জুন বৃক্ষরূপে থাকবে সেখানে গোকুল এতে ভগবান আবির্ভাব কৃষ্ণচন্দ্র তার স্পর্শ পাবেন দর্শন পাবেন স্পর্শন পাবেন পেয়ে তারপর উদ্ধার হবে তাহলে দেখুন এই যে সাপ দিল সেটাকে সাপে বড় হলো না সাপে বড় হল এখানে যে এই যে চাইল সন্তান এবার ঋষির হৃদয়তে রয়েছে আমি যে আশীর্বাদটা দিলাম এর মানে তো জানে না হর্ষশোক সমন্বিত ছেলে হবে এর মানেটা বুঝতে পারল না ছেলে হবে আনন্দেই মশকুল যখন ছেলে হয়ে যখন দেহ রাখলো ঋষি বরের হৃদয়তে ছিল ওকে আমি বললাম হর্ষশোক সমন্বিত ছেলে হবে কথাটা মানে বুঝলো না কিন্তু অন্তরে রয়েছে ঋষি এই যখন কাঁদবে এই যখন আশাটা মিটবে পুত্র সন্তান হওয়ার একটা আশা তারপরে তো আমি গিয়ে পরে যে দুঃখটা হবে তখন তারপরে আমি তত্ত্ব উপদেশ করে গে বাঁচাব আগে দুঃখ না মহারাজ তাহলে সুখের বাস্তব সুখ কি বুঝতে পারবেন না সংসারের আনন্দে ডুবে থাকবেন যতই বোঝাবে বলো ও সব সাধুরা বলি থাকে রাখতো ওদের কথা ছিল সন্ত গোসিমা বলতেন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 তখন ঠাকুমা নাকে বলছে রেখে দে তোর মঠের কথা মঠে আর ঘরের কথা ঘরে মঠের কথা কি ঘরে আনে মটের কথা ঘরে আনতে নেই আপনারা প্রতিজ্ঞা করেছেন মটের কথা ঘরে আনবেন না জগন্নাথকে বুড়ি ছোঁয়া করে চলে যাবেন দেখুন শেষে কি হয় এইরকম ভাবে বলছেন ভাগবত এই সিদ্ধান্ত করেছেন তাহলে এই যে অভিশাপ এটা কী কারণে। অনেকে বস্ত পুত্র সন্তান না দিলেই হতো তখনই তথ্য উপদেশ করে দিলে কি এমন ক্ষতি ছিল তার ব্যক্তি প্রশ্ন করতে পারে মহারাজ তার যে মনে যে বাসনাটা বাসনাটা পূর্তি অন্ধ কামনা বাসনায় জীব অন্ধ হয়ে রয়েছে প্রথমে তার কামনার ফুলফিলমেন্ট হোক তারপর ওটা র্যাপচার হয়ে যাবে হয়ে গিয়ে তারপর তার আসল স্বরূপটা আমি খুলব পরে গিয়ে তখন যখন কাঁদবে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 নারদ জীবনের সাধারণ কেউ নেই এর গর্ভ রয়েছে অনন্তের দাস এই দ্বারা জগতের পরম মঙ্গল হবে ছেলেদা যখন এ কথা বললেন তখন নারদজি মহারাজের আদেশে উপদেশে কি করলেন নারদজি মহারাজের উপদেশে তিনি তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন সেখানে নারদজি মহারাজের কাছে সেই আশ্রমেতে অনর্গল ভাগবত কথা শুনে শ্রবণ করেছিলেন ভাগবতগা শ্রবণ করার পরবর্তী কথা তো আপনারা শুনেছেন স্বপ্ন স্কন্দে আমি আলোচনা করেছিলাম এই হলো নিত্যানন্দ প্রভু সেখানে আস্তে আস্তে বড়ো হচ্ছেন একচক্রাধামে তার স্বরূপ কেউ বুঝতে না অনুমান করছে বড় অদ্ভুত ব্যাপার এই কী করে হয় বলরাম নিত্যানন্দ খেলা করছেন করতে করতে যখন বড় হচ্ছেন হারু ও যায় হারু ওঝা যিনি রয়েছেন হারাই পণ্ডিতজি মুহূর্তের মধ্যে একটু যদি পেছনে হয় সঙ্গে সঙ্গে পাগল হয়ে পেছনে থাকান কোথায় গেলো ছেলেটা হারিয়ে গেল নাকি যেটা ভাগবতের সিদ্ধান্তে বলা হয়েছে কৃষ্ণকে পলকে হারিয়ে ফেলেন যশোদমা পলক কোথায় কৃষ্ণ কোথায় গোপাল কোথায় গেল গোপাল কিন্তু এখানেই আছে পলকে হারিয়ে ফেছেন গোপালকে কিরকম ভালোবাসা রকম অবস্থা অবস্থায় যখন চলছে হায় হাই পণ্ডিতের আনন্দের শেষ নাই একচক্রধা আনন্দের হাট বসেছে সেই সময় এক ঘটনা ঘটল এক তৈত্বিক সন্ন্যাসী সেখানে এসে হাড়ু পণ্ডিতের ওখানে উপস্থিত হল হয়ে তার কাছে অতিথিতা তাকে প্রদান করা হল অতিথি অতিথি হয়ে এলেন তাকে যত্ন করা হলে এমন সেবা কল্পনা করা যায় না পরে যখন তিনি চলে যাবেন তখন তাকে দক্ষিণে দেওয়ার ব্যাপার আছে হারাই পণ্ডিত বলেন আপনি যে দক্ষিণে চাইবেন আমি সেই দক্ষিণে দেব প্রাণ পর্যন্ত দিতে পারি তাই নাকি প্রাণ পর্যন্ত দিতে পারি ভালো কথা এক কাজ করুন না আমি বিভিন্ন তীর্থ পর্যটন করবো বিষ্ণুতীর্থ বিষ্ণুতীর্থ পর্যটন করব আমি বিভিন্ন সেই তীর্থ পর্যটনা একটা সহায় রূপে কি প্রাণ ছাড়া যায় তবে একে ছাড়া যায় না সব কথার মানে সার্বভৌ ভট্টাচার্য বলেছিলেন প্রকাশ করেছিলেন কে তাই চৈতন্য আমরা দেখি যে সার্বভৌম পূর্বে লীলা করলেন সেখানে ভগবানকে চিনতে পাচ্ছেন না আবার সেই অদ্্বৈত গো এই সেই কে সার্বভৌম ভট্টাচার্য বাসুদেব সার্বভৌম তিনি যখন কৃপা পেলেন গোপীনাথ আচার্যের সম্বন্ধে কৃপা করতে বাধ্য হলেন গৌরহরি আর কিপা করার পর যখন পরিপূর্ণ কৃপা পেলেন তখন লাস্টে তো পাগল হয়ে যাচ্ছেন যখন তীর্থ পর্যটনে যাবেন বলছেন তখন শোনবার সঙ্গে সঙ্গে মূর্ছা যাচ্ছেন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 সেখানে বলছেন যে এই তৈত্বিক সন্ন্যাসী যখন তাকে ডেকে নিয়ে গেলেন তার কাছে সেই ছেলেটাকে আমাকে দাও তখন তিনি অত্যন্ত কষ্ট হল যদিও তাকে প্রতিজ্ঞা করেছিলেন যে প্রতিজ্ঞা করে ফেলেছিলেন সেই জন্য প্রাণ চলে যায় তথাপি তাকে দিতে হলো সেই ছেলেকে তিনি ছেলেকে দিলেন দিয়ে হারাই অন্ন অন্য ত্যাগ করলেন মাটির সঙ্গে মিশে যায় তার দুঃখেতে প্রাণ শেষ হাড়ু ওড়ায় অন্য জল সব ত্যাগ করলে না আর পিছিয়ে থাকার কোনো লক্ষণ নেই যেমন পদ্মাবতী মা পদ্মাবতী আর তেমন তিনি হাড়াই পণ্ডিত যেমন ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজধাম থেকে মথুরায় চলে যাওয়ার পর যে অবস্থাটা হয়েছিল ঠিক সেই অবস্থা হলো যশোধা মা আন্দবাবার যে অবস্থাটা হয়েছিল ব্রজবাসিগণের যে অবস্থা হয়েছিল নিত্যানন্দ দয়ালকে তারা ছেড়ে দিয়ে আজকে তাদের এই অবস্থা হল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 তখন নিযোজন দু দুপক্ষই আমার নিযোজন এই লড়াই এর মধ্যে আমি থাকবো না বলদাহজি মহারাজ কৃষ্ণের ওপর ছেড়ে দিয়ে বললো তুই ভাই তুই তুই বোঝ আমি চললাম বললো বলজি মহারাজ চলে গেলেন ক্ষেত্র হয়ে তারপর বিভিন্ন তীর্থ করলেন সেসব তীর্থ কথা ভাগতেও বলা আছে আর দেখো দেখুন সেই একই প্রসঙ্গ এই তীর্থ পর্যটনে বেরিয়ে গেলেন বলদাহজি মহারাজ যেমন সমগ্র তীর্থ ভারতবর্ষে আর এখানেও আমাদের নিত্যানন্দ দয়াল এখানে বেরিয়ে গেলেন তীর্থ করতে তিনি তো জগতবাস থেকে কীভা করবেন বলে গেলে। তার তো আর একচক্রধামে বসে থাকলে চলবে না জগৎগুরু তিনি আবার বেরিয়ে গেলেন সেখানে সমস্ত তীর্থ করলেন এখানে ভক্তিরত্ন কর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা আছে যাই হোক এখন প্রশ্ন হল নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু তাকে বলা হয় নিত্যানন্দ স্বরূপ তিনি হচ্ছে অবদূত সন্ন্যাসী ছিলেন নিত্যানন্দ স্বরূপ মনে রাখতে হবে নিত্যানন্দ স্বরূপ ছিলেন উপাধি পেয়েছিলেন নিত্যানন্দ স্বরূপ বলা হয় নিত্যানন্দ প্রভু এবার সবকিছু করে নিজের যে আস্তানা নিজে যে মূল জায়গা সেই গানে চলে গেলেন কোথায় সে পর্যন্ত আমি বৃন্দাবন সব হয়ে গেল তীর্থ পর্যটন আসল জায়গা চলে গেলেন কোথায় সে বলরাম নিত্যানন্দ তার নিজের জায়গা সেখানে গিয়ে এবার তিনি অনর্গ সে খেলছেন গোপবালক গলেন সঙ্গে ধুলায় ধূসর অঙ্গ খাওয়ার কোনো প্রচেষ্টা নেই কখনও দুধ পান কি চিত গপ্য কখনও খেলছেন সারাদিন রাতেই তার চেষ্টা বড় অদ্ভুত যমুনাথ তীরে খেলছেন এদিক ওদিক বৃন্দাবনত লুটাফুটি প্রকাশ করেন নাই। নিজেকে গৌরচন্দ্র তার প্রভু যখন আস্তে আস্তে নিজেকে প্রকাশ করতে চাইছেন নিত্যানন্দকে এবার গৌরাঙ্গ মহাপু নিজেকে এই ব্যাপী নিজেকে প্রকাশ করলেন গৌরস্বরূপের প্রথম প্রকাশ হলো আগে যে সমস্ত কথা বলা হয়েছিল কদাচিত মিশ্রা বাসে বদেপদী সুত্র গৌরবের আহাত শ্রতন্দীপ্তাৎ অধিকরগম ভুজপদ পদ শ্লোক বলা হয়েছিল সেখানে গৌরাঙ্গ মহাপু গুপ্ত প্রকাশ হয়েছিল যে প্রেম ভাবে বিভাবিত হয়ে তিনি যে সব। দিতে এটা গুটি কয়েক লোক এ শিবাস পণ্ডিত গদাধর এরা টুকটাক জানতে পেরেছে বাকি জগতের লোক জানতে পারেনি। লুকানো ছিল ধীরে ধীরে যখন নিজেকে প্রকাশ করলেন দেখালেন যে আমি খে তখন সবাইকে কৃপা করলেন সেই সময়ে সবাই জানতে পারল ওরি ইনি খে এর পরেতে যখন প্রকাশ করলেন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 তখন নিত্যানন্দ দয়াল ছুটে চলে এলেন এখানে এসে কি করলেন নন্দনাচার্য ভবনেতে লুকিয়ে রয়েছেন প্রকাশ করছেন নানি। অনন্ত মহিমা মহারাজ সেখানে যখন লুকিয়ে রয়েছেন গৌরাঙ্গ মহাপুরুষ সকাল হতেই বসছেন সবাইকে তোমরা সবাই মিলে দেখো এক মহাপুরুষের সন্ধান পেয়েছি স্বপ্নেতে তিনি এসছেন তিনি কোথায় আছেন নবদ্বীপে খোঁজো গৌরী মজা করছেন সবাই মিলে খুঁজতে বেরোলেন সারা নবদ্বীপকে খুঁজে একাকার হয়ে গেল বিভিন্ন খুঁজে এলাম সমস্ত নবদ্বীপ কোথায় কোথায় কিছু নেই কি চলো সঙ্গে কোথায় খুঁজতে গেছো সামনেই রয়েছে নন্দনাচার্য ভবনে আদ সব নিয়ে গিয়েছে এই দেখো প্রেমে মাথা আলেরাম করছেন প্রেমে মাতো আলোয়েরাম করছেন দুলছেন প্রেমে বিরহল নীলাম্বর বেশ অপূর্ব সেই রূপ দেখে একেবারে ভাইয়া ভাইয়া বলে একেবারে কাতর সেই যে গৌর নিত্যানন্দের মিলন কোটি শাস্ত্র বর্ণনা করলে কোটি শাস্ত্র বর্ণনা করলেও সেই সবে না সে গৌর নিত্যানন্দের মিলন এতো তো দিগদর্শন করতে বসেছি আমরা সম্ভব নয় সেখানে যখন দেখা গেল গৌরের সঙ্গে নিত্যানন্দের মিলন হলো। তারপরে তো এই লোক জানতে বলি আমার একটা কে বাবা ইনি কে লিখছেন একই রূপ ঠিক যেমন গৌ তেমন নিত্যানন্দ একই রূপ কোনো পার্থক্য নেই অবাক হয়ে যাচ্ছে মনে দ্বিতীয় গৌ একই রকম রূপ কমল নয়ন আজান লম্বিত ভুজৌ কন খাবদাত সংকীর পিতরৌ এখানে পিতরৌ দ্বিবচন বলা আছে এই গৌর নিত্যানন্দ দুজনের কথাই বলা আছে একা গৌরের কথা বলা নেই কেউ যদি গৌর দিয়ে চলে না নিত্যানন্দ প্রধান সেখানে ইন্দাবন দাস এই যদি অনন্তকাল পাঠ হয় কি কি এসব আলোচনা কতদূর আমরা এগোতে পারবো ক্ষুদ্র বুদ্ধি নিয়ে প্রভুর মহিমা প্রকাশ করছেন সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রু এখানে বলছেন তিনি কে আত্মাধেক যদি কারোর দেশ থাকে নিত্যানন্দ অবিশ্বাস তাহলে সে যেই হোক তার ভক্তি কখনোই হবে না যখন গুপ্ত ভুল করে একবার এসে গৌরাঙ্গ বাপকে দণ্ডবাদ করে দিয়েছিলেন সেখানে গৌরাঙ্গ বলেন মুরারি আজকে তুমি কি ভুল করলে কি ভুল করলাম মানে বুঝতে পারলাম না বুঝতে পারলেন না কি ভুল করলে বুঝতে পারলেন আমার জ্যেষ্ঠ যেই আমার সর্বস্ব আমার অস্তিত্বটা কিভাবে হয় গৌর বলছেন কৃষ্ণ বলছেন কৃষ্ণ বলছেন আমার অস্তিত্বটা তোমরা জানলে কী করে তোমরা যে বড়ো কথা বলতে বসেছ ভক্ত বলে নিজেকে পরিচয় দিচ্ছ ছিটা দিয়েছো কপালে পরিচয়টা তোমাকে কে দিল ভগবান আমি বলে পরিচয়টা কে দিয়েছে জানতে পারলে না মহারাজ ভক্ত যদি পরিচয় না দেয় ভগবানকে ভগবানের ভগবতার আর কি প্রকাশ হয় ভগবানের ভগবতার ওইখানেই প্রকাশ হয় যেখানে নিত্যানন্দ বলরাম আছেন বলেই আর নিত্যানন্দ বলরামের অনন্তের যে অনুচরগণ জগতে বিচরণ করছে বলেই আজকে আমরা ছিটোফোটা হলেও ভগবানের কথা কিছু জানতে পারছি ভগবানের মহিমা কীর্তন করবে কারা সে পৌপাদ এই কথা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে পৌপাদ জানিয়ে দিয়েছেন দ্বৈতহীন ভাষা। বলে বৈকুণ্ঠ বান্তা হরিজনেরা ছাড়া পৌপাত বলেছেন হরিজনেরা ছাড়া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 যা আমার দ্বারা হয় না চৈতন্য ভাগবত বলছেন আমা হইতে যা না হয় তোমা হইতে হয় যা কিছু আমার দ্বারা হবে না এগুলো তোমার দ্বারা হয় গৌরাঙ্গমাপ্ত্রী হেন নামও শুনতে চান না গৌরবতারে এই কথা বলা আছে নিত্যানন্দবাবু সমস্ত কি অদ্ভুত বিলাস মালিনীর কাছে মাতৃস্বরূপে তার কোলে শুয়ে রয়েছেন অবাক লাগে শুনতে এ অবিশ্বাসী পাসন্দের দল কি বুঝবে এসব কথা বলরামের কথা নিত্যানন্দের কথা কি যোগ্যতা আছে তাদের ২০ বছরের অপূর্ব সুন্দর কলেবল তিনি মা মা করে মালিনী কোলে রয়েছেন সন পান করছেন মালিনী মাতৃ স্নেহে থাকে অনর্গল কোলে নিলেই তার অনর্গল তার ক্ষীর দুগ্ধক্ষরণ হচ্ছে অদ্ভুত ব্যাপার বলরামজি নিত্যানন্দ কিভাবে দেখিয়েছেন সেখানে মালিনী মায়ের একটা বাটি সে নিয়ে চলে গেল একটা কাগে সেখান থেকে আবার এনে দিল কিরাম ভাবে নিত্যানন্দ বলরাম নিত্যানন্দ বউর ইচ্ছায় শচিমায়ের সঙ্গে এইসব দেখিয়েছেন শচিমাই তাকে সন্দেশ আদি খেতে দিলেন কোথায় খেলো না ফেলো না বেশ পাগলের মতো অবস্থা একটু খেলো কোথায় ছড়ালো হ্যাঁ বললা আর দাও সচিমা বললে এই তো দিলাম তোমাকে তুই সব ছড়ালো নষ্ট করলে আর কোথায় পাবো দেখো ঘরে গিয়ে আছে কি না ঘরে গিয়ে দেখে যা ছুড়ি যে আবার সেইখানে আছে বল অদ্ভুত ব্যবহার ঘরে ঘরে গিয়ে আছে সব আছে সন্দেহ আবার এনে দিল এরকমভাবে শচী শচীমা গৌর এক সঙ্গে ভোজন দিয়েছেন সচিমা পরিবেশন করছেন পরিবেশন করতে করতে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে নিজে পড়ে গেলেন আচারকে সব অন্য ব্যঞ্জন চারিদিক কি হলো কি হলো মা গৌরজনী কী হলো মহাত্মা কি হলো মূর্ছায় গেছেন মূর্ছাই যখন ভাঙলো তখন আস্তে আস্তে কিছু বলতে পারছেন না কি হলো ওরা দেখলাম প্রভুত কৃষ্ণ বলরামকে দেখেছেন এই দুই ভাই নিতাই গৌরাঙ্গ ওই কৃষ্ণ বলরামকে দেখলাম কৃষ্ণ বলরাম এই দুজনের মধ্যে এইসব দেখে আশ্চর্য করতে না পেরে আচার খেয়ে পড়লেন অন্দ ব্যঞ্জের চারিদিকে ছড়িয়ে গেল ঈশান ঠাকুরকে দেখে সমস্ত পরিষ্কার করলেন উপসার করলেন বড় আশ্বাস দিলেন গৌরচন্দ্র সবই দেখিয়েছেন সচিমা কিন্তু জানতে পারতেন বুঝতে পারতেন এই অবধূত চারটি খানি ব্যাপার না এই অবদূত কে জানতে পারতেন সচিমা। তারপরে সেই থেকে সেই বিলাস হলো গৌরচন্দ্রের সন্ন্যাস নেওয়ার পেছনেও এই নিতানন্দের সমস্ত গুরু রহস্য রয়েছে সেখানে দেখা গেল নিত্যানন্দের হাত ধরে বলছেন নিত্যানন্দ নিতাইকে বলছেন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 তাকে যখন সন্ন্যাস নিয়ে যখন চলে যাচ্ছেন তখন তাকে বঞ্চনা করে সে ব্রজধামে চলে যাচ্ছেন প্রেমে প্রেমে যখন চলে যাচ্ছেন ব্রজধামেতে মহারাজ এই গৌরাঙ্গ মহাপু দেখিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণানবেষণ এই সংসার অরণ্যে আমরা পড়ে গেছি আমাদের উদ্দেশ্য হলো কৃষ্ণানবেষণ কৃষ্ণানবেষণের জন্যই আমরা সন্ন্যাসব্রত গ্রহণ ব্রহ্মচর্যব্রত যা কিছু আমরা গ্রহণ করি ব্রাণপ্রস্ত সব কৃষ্ণানবেষণের জন্য আজকে আমাদের দুর্ভাগ্য যে কৃষ্ণানবেষণের নাম করে গৃহ থেকে এসে আজকে আমরা খামিরি কাঞ্চন অন্বেষণের কাজে ব্যস্ত হয়ে পড়লাম বড় দুর্ভাগ্যের বিষয় কৃষ্ণানবেষণ অন্য জিনিস যেটা গৌরাঙ্গ মহাপ্রু দেখেছিলেন কৃষ্ণবস্তু হয়েও তিনি দেখেছিলেন তিনি যখন দৌড়াচ্ছেন নিত্যানন্দ প্রভু তাকে বঞ্চনা করে সেখান থেকে নিয়ে এলেন সেখান থেকে দেখা গেল অদ্্বৈত গোসাই শান্তিপুরে তার গৃহেতে নিয়ে গেলেন সেসব অনেক প্রসঙ্গ আছে অদ্বৈত গোসাইয়ের আবির্ভাব তৃতিতে আলোচনা করা হয়েছে নিত্যানন্দবু এসে সচিমাকে নিয়ে গেলেন খবর দিলেন এখানে এসে নিত্যানন্দবাবুই এসেছিলেন আর কাউর ক্ষমতা নিয়ে সব সহ্য করতে পারে এদেরও নয় যায় এই সব কথা তারপরেতে যখন দেখুন আবার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 আচার্যকে গুরুবুদ্ধি করেন তাকে ধরে আদর করে বলছেন আচার্য তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে এদেরকে কে বাঁচাবে এরা তো মরেই যাবে গোসাইকে গোসাইকে তিনি গুরুবুদ্ধি করেন বলছেন আচার্যকে বলছে আচার্য তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে এরা তো মরেই যাবে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এরা আর বাঁচবে না তুমি যাও তুমি ধৈর্য ধরো আমি তো আছি বলে তাকে পাঠালেন অতৈত আচার্য তাদেরকে রক্ষা করলেন সেখানে গিয়ে পুনর আশ্বাস দিলেন গৌরচন্দ্র যখন তীব্র প্রেমাবেশে চলেছেন যখন পুরুষোত্তম ধামেতে এতে সে যাওয়ার পথে অনেক ঘটনা সেখানে নিত্যানন্দু কী করলেন চন্দ্রভাগা নদীর কাছে এসে গৌরচন্দ্র বললেন এই সন্ন্যাস দ্বন্দ্বটা তুমি ধরো বলেছিলেন আর সেখানে নিত্যানন্দবাবু কী করলেন বলরাম নিত্যানন্দ কী করলেন সেই দ্বন্দ্বকে তিনটে খণ্ড করে চলে ফেলে দিলেন মারা দুটো খণ্ড করলেন না কেন তিনটে খণ্ড করলেন কেন তার উত্তরে বহুবার সিদ্ধান্ত বলছেন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 কি করলেন প্রভু বললেন কি যে ভালোই করলো মুকুন্দ সেবনব্রত কইল গ্রহণ এই সন্ন্যাস নেওয়ার অর্থ হলো মুকুন্দ সেবনব্রত গ্রহণ করা এই সন্ন্যাস নেওয়ার অর্থ এই নয় কিছু কামিনী কাঞ্চল লাভবো লাভ পূজা প্রতিষ্ঠা হাতিয়ে নেবো কিছু হাতিয়ে নেবো কেউ যেন না দেখতে পায় সন্ন্যাসের বেশ নিয়ে বেশি করে ভোগে আমি মত্ত হয়ে যাব বা ত্যাগে দুটোই দুটোই ত্যাগ কোনোটার একটাও আমাদের প্রসাদ দিয়া। উচিত নয় নিষেধ আছে ভক্তিযুক্ত বৈরাগ্যে এই হচ্ছে কথা ক্রীষ্মসেবার কৃষ্ণসেবার উপকরণে যা কিছু আছে আসে সেবার উদ্দেশ্যে লাগিয়ে দিলে পরে আর কোনো ব্যাপার থাকে না মুকুন্দ কথার অনেক ব্যাখ্যা আছে এগুলো আমি এখন করতে যাই না জগন্নাথের সেবার ব্যাঘাত হতে পারে মুকু মানে প্রেম মুকুন্দ তিনি দান করেন তিনি মুকুন্দ প্রভুকয় মুকুন্দ সেবা কৈল গহন। সন্ন্যাস গ্রহণে হয় সংসার তার চৈতন্য মহাপ্রু বলছেন সন্ন্যাস গ্রহণে হয় সংসার কারণ এই সন্ন্যাস ব্রত মুকুন্দ সেবনব্রত কইল গ্রহণ ভালোই করলো চৈতন্য মহাপ এইসব কথা উদ্দেশ্য করেছেন এখন নিত্যানন্দ প্রবু দণ্ডকে কেন ভাঙলেন সেটা উত্তর দিয়েছেন